সকাল সাতটায় বাংলাদেশে বিসটিভি বাংলায়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 আলহামদুলিল্লাহ আবুল আলমিনাম আল্লাহ আশ্ফিলাম আসফা সম্মানিত দর্শক মন্ডলী আসসালামুম আহমতুল আমরা ধারাবাহিক আলোচনা শুনছি হাজির শরীফ থেকে রাকায়েক দুনিয়ার মহ কমিয়ে আখেরাত মুখী হওয়ার জন্যে আজকের এই ধারাবাহিক হাদিসের আলোচনায় সহিয়াল বুখারির যে হাজির আমরা শুনব সেটা বর্ণনা করেছেন আবুদার রাজি আল্লাহু আনহু কিন্তু আমসি মানবী সাল আলহিউ আসালাম ফি হারাত মদিনা ফেস্তাক বাল্না ওহদ তিনি বলেন যে আমরা নবী করিম সালামের সঙ্গে হেঁটে যাচ্ছিলাম মদিনা শহরের বা এলাকার দিয়ে হেঁটে যাচ্ছিলাম মদিনার আশেপাশেই সামনেই আমাদের ওহদ পাহাড় পড়ল ঔষধ পাহাড়টা আমাদের সামনে এসে গেল তখন রসুল্লাহ বললেন আমাকে বললেন হে আবুদার আমি সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে বললাম যে আমি হাজির আমি প্রস্তুত হে আল্লাহ নবী আমাকে বলুন তিনি বললেন যে আমার কাছে যদি এই অহদ পাহাড় দেখতে পাচ্ছ এই পাহাড় পরিমাণ স্বর্ণ আমার কাছে থাকে আলাইয়া মিনহু দিন এমন কি তিনটা দিনও যাবে না তিন দিন অতিক্রম হয়ে যাক আমি চাই না যে আমার কাছে একটি দিন আর বাকি থাকবে ইল্লা সেই আন আর শুধু হলিদায় তবে যদি কোনো কাউকে আমি ঋণগ্রস্ত থাকি তার ঋণ শোধ করতে হয় এই ঋণ শোধ করার অ্যামাউন্ট ছাড়া আমার কাছে তিন দিনের বেশি কিছুই থাকুক আমি তা চাই না ইল্লা আনুল হা কাদা ওয়াহা কাদা ওয়াহা কাদা আন ইয়ামিন হি ওয়ান সিমা আলিহি ওয়ামিন খালফিহি তারপরে তিনি হাত দিয়ে দেখালেন যে আমি কি করব এই পাহাড় পরিমাণ সম্পদকে ডানে বামে পেছনের দিকে দেখালেন সামনের দিকে দেখালেন যে আমি সব এভাবে আল্লাহর বান্দাদের কাছে দিয়ে দেব। বিতরণ করে দেব চতুর্দিকে বিতরণ করে দেব তিন দিন পরে যেন কিছুই না থাকে আর আমার কাছে শুধুমাত্র ঋণ শোধ করার মতো কোনো কারো কমিটমেন্ট থাকলে সেটা পূরণ করার জন্যেই এছাড়া আমার নিজের জন্য আমার সঞ্চয় রাখার জন্য আমি একটুও রাখতে ইচ্ছুক নই তারপরে তিনি বললেন ইল্লা যারা আজকে অধিক সম্পদের অধিকারী অনেক সম্পদশালী ক্রেয়ামতের দিন তারা হয়ে যাবে সবচেয়ে বেশি কম সম্পদের অধিকারী কেয়ামতের দিন তাদের সম্পদ আসল সম্পদ হবে একদম কম যাদের দুনিয়া আজকে বেশি সম্পদ রয়েছে দুনিয়াবি দিক থেকে তাদের আখেরাতের সম্পদ কম হয়ে যাবে তবে কেউ যদি ডানে বামে এভাবে ইশা করে দেখালেন এরকম এরকম করে দিতে থাকে দিতে থাকে দিতে থাকে তারা ছাড়া বাকি অধিক সংখ্যক বা অধিকাংশ সম্পদশালী কেয়ামতের দিন তারা হয়ে যাবে অনেক কম সম্পদের অধিকারী অনেক গরিব এরপরে তিনি বললেন ওয়া কালিল উম্মুম অধিক সম্পদের অধিকারী হবে আর ডানে বামে পেছেন্টের চতুর্দিকে দিতে থাকবে দিতে থাকবে আর কেয়ামতের দিন অনেক সম্পদ হয়ে যাবে এরকম লোকের পরিমাণ খুব কম খুব কম ধনী লোকই এরকম দানে অবস্থ আছে যাদের কেয়ামতের দিন তারা সত্যি অত্যন্ত গরিব অবস্থা উঠবে কারণ তাদের আমরের অবস্থা খুবই খারাপ এরপরে তিনি আমাকে বললেন তো মকল আলী ম্যাক্যানাবরা হাতা আতিয়াক আবুদার তুমি এখানেই থাকো আমি না আসা পর্যন্ত এখানেই অবস্থান করো সুমান তাল্লা কা এরপরে তিনি একটু দূরে চলে গেলেন আমার কাছ থেকে রাতের অন্ধকারে তিনি আর আমার দৃষ্টিতে পড়লেন না আমার দৃষ্টির অগচরে চলে গেলেন একটু দূরে তু সাউতান কাদের তেফা আমি তখন শুনতে পেলাম কিছু আওয়াজ একটু উঁচু আওয়াজ শুনতে পেলাম আন ফতাহ তু আনিয়া আহাদ আলী নাম আমি একটু আশঙ্কাগ্রস্ত হয়ে গেলাম কেউ কি ওনার উপরে কোনো আক্রমণ করে বসল কিনা আমি চাইলাম যে ওনা ওখানে দৌড়ে যায় যেদিক থেকে আওয়াজ আসছে যদি কেউ ওনাকে আক্রমণ করে ওনাকে তো সাহায্য করা দরকার হেল্প করা দরকার ফতা লি কিন্তু আমার মনে পড়ে গেল তিনি বলেছেন আমাকে আতিয়াকা এখান থেকে নড় না আমি আসা পর্যন্ত ওনার নির্দেশ আমাকে থামিয়ে দিল হেলাম আবরা হাত তা হাত আমি আর সরলাম না আমি গেলাম না সেদিকে তারপরে তিনি এক পর্যায়ে আমার কাছে এসে গেলেন খুলতুয়া রাসুল আল্লাহ লাকাত স্বামী তু সওতু আমি বললাম হে আল্লা রাসুল আমি একটু আওয়াজ পেয়ে গিয়েছিলাম কিছু একটা শব্দ পেলাম আমি এতে করে একটু ভয় পেয়ে গিয়েছিলাম একটু আশঙ্কা এসে গিয়েছিল ফাদাকার লাহু আমি ওনাকে তখন বললাম যে আমি একটু শব্দ একটু আওয়াজ পেলাম তখন তিনি বললেন ও হালসামে তাহু তুমি কি আওয়াজ শুনেছ বলতো না আমি বললাম যে হ্যাঁ আমি শুনেছি ক লাদা জিব্রিলুন আতানি তিনি বললেন এই আওয়াজ কিসের জানো জিব্রাইল আলহিসু আসসালাম আমার কাছে এসেছিলেন সে আওয়াজ তুমি শুনেছ তুমি জানো কি বলে গেছেন আল্লাহ তালার সঙ্গে কাউকে শরীর করেনি তাহলে সে অবশ্যই জান্নাতে চলে যাবে ওয়া ইনসারাক আমি বললাম এমন কি সে যদি জেনাবা বিচার করে চুরি করে ইন ওয়া ইনারাকাব্য বিচার করলেও চুরি করলেও আল বুখারিতে বর্ণিত হয়েছে শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রয়েছে। শুরু থেকে আমরা আসি নবী করিম সাল্ল আলী আসাল্লামের সাথে যে সমস্ত সাহাবিরা থাকেন অন্য কোনো গল্প গুজবে ওনারা সময় কাটান না আমরা এরকমভাবে সিরিয়াসলি চিন্তা করি না কিন্তু তিনি তো আল্লাহ নবী তিনি ওই সময়টাকেও চিন্তা করেন যে কি জরুরি কথা তিনি এই মুহূর্তে বলে দেবেন কোনো সাহাবির কাছে যেটা পরবর্তী পর্যায়ে তারা পৌঁছিয়ে দেবে এই উন্মতের কাছে তাই তিনি ডেকে বললেন ইয়াবাদার আর এই ডাক শুনে সাহাবি কি সাড়া দিলেন এক পায়ে যিনি দাঁড়ানো আছেন আপনার কথা শোনার জন্য আপনার খিদমত করার জন্য আপনার থেকে একদম মনোযোগ অন্য কোনো দিকে না দেওয়ার জন্য এক পায়ে যিনি দাঁড়িয়ে আছেন এই কথাটা বোঝানোর জন্য লাভবাই বলা হয় যেমন আমরা হজে যাওয়ার সময় তালবিয়ে বলি লাভ আল্লাহমালাইক লবাই কালা সরি কালাকালাবাইক ইনাল আল্লাহর সামনে এহেরাম পড়ে যখন হাজির সাহেবান হাজ করতে ওমরা করতে যান তখন লব্বাইক আল্লাহমালাইক ও আল্লাহ আমি হাজির আমি আপনার কাছে এসে গেছি আমি আপনার ঘরের এই হাজ পালন করার জন্য আপনি যে ডাক দিয়েছেন এই ঘরকে যে তাওয়াফ করার জন্য জেয়ারাত করার জন্য যে নির্দেশ দিয়েছেন আমি সেটা পূরণ করতে তৈরি হয়ে গেছি আমি চলে আসছি আমি হাজির হয়ে গেছি বড় সম্মানিত ব্যক্তির সামনেই লাভবাইকে বলা হয় অনেক বড় সম্মানিত ব্যক্তির সামনেই লাভবাইকে বলা হয় এই কোন কোন মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানে যখন রোল করা হয় আপনার নাম ডাকা হয় ক্লাসের মধ্যে তখন কে বলে হা ধর আমরা হাজির বলি উপস্থিত ছাত্ররা বলে কিন্তু কোনো কোনো জায়গায় যখন আর একটু সিরিয়াসলি বলতে চায় তারা বলে লাভবায়িক এরপরে হাজিসের মধ্যে তিনি এই সুন্দর নিরিবিলি একটা মুহূর্তে আবুদার রাজিয়াল আনহুর মাধ্যমে উম্মদকে মেসেজটা যেটা দিলেন সেটা হচ্ছে কি যে পাহাড় পরিমাণ সম্পদ যদি থাকে সোনা স্বর্ণ যদি থাকে তাহলে মানুষের জন্য এই সম্পদ রক্ষা করা এই সম্পদকে হেফাজতে রাখা এই সম্পদকে ধরে রাখা এই সম্পদকে বিপদের সম্বল মনে করে কত রকমই মানুষ এটাকে গচ্ছিত করে রাখার জন্য সুরক্ষিত করে রাখার জন্য পুঞ্জীবিত করে রাখার জন্যে সঞ্চয় হিসাবে ধরে রাখার জন্যে চেষ্টা করবে কত দামি দামি সেইফ আছে লোহার আলমারি আছে যেখানে সোনাগোনাগুলো রাখা হয় মানুষের এগুলার হেফাজতের জন্য তিনি বললেন যে আমি এত বড় পাহাড় পরিমাণ সম্পদ থাকলেও বড়ো করবো না সব দিয়ে দিব আমরা যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে জাহাঙ্গীর कथाजेर इतिब क्रम विकास आज रत आठ ट्रचार सकाल साढ़े छेटी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 ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রাম চোখ রাখুন कुरान भो भाव बुझ्वार ज्ञान रखा जरूरी जानते हम देखमुल कुरान और इसलामी आदर्श कल र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 আর আমার দেখুন বাংলায় হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারেন তোমাদের জন্য मृत जीवेदारेदायत पथे थक पथभ्रष्ट करते ज्ञान मूल उत्साह रही पूर्व पश्चिम मालिक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 আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরাক সম্মানিত দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম রাকায় হাদিস পাহাড় পরিমাণ সোনা অহত পাহাড়ে সাইজ সম্পদ থাকলে রসুল্লা সাল্লাম কি করতেন তিনি বললেন যে আমি তিন দিনের বেশি আমার কাছে একটি কপর দপ থাকুক আমি চাই না আমি সব ডানে আমি চতুর্দিকে যত মানুষ আছে সবাইকে বিতরণ করে দিয়ে দেব। যত লোক চাইবে সবাইকে দিয়ে দেব। তবে যদি আমার দেনা থাকে কোনো ঋণ শোধ করতে হয় সেই অঙ্কটা শুধু রেখে দেবো এছাড়া আর কিছুই আমার কাছে তিন দিনে বেশি যেন না থাকে তো এই যে সম্পদের মোহ মানুষের মধ্যে যে সম্পদ থাকলে কিভাবে শুধু গচ্ছিত করা যায় শুধু জমা করা যায় এই চিন্তা যে আমরা করি রসুল্লাহ সাল্লি আসাল্লাম আমাদেরকে তার বিপরীত ধারণা দিলেন যে সম্পদকে এই গচ্ছিত করে রাখার মধ্যে কল্যাণ নয় দেওয়ার মধ্যে কল্যাণ এবং তিনি সম্পদকে এভাবে ধরে রাখা এত অপছন্দ করতেন একবার তিনি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে তিনি সাধারণত মুসল্লিদের দিকে লক্ষ্য করে কিছুক্ষণ বসেন কিছু তাসমি করেন দোয়া করেন নিজে পড়েন সাহাবিরাও পড়েন কিন্তু একদিন তিনি নামাজ শেষ করেই সালাম ফিরিয়েই উঠে জোর দিলেন অনেক ঘরে চলে গেলেন তারপরে তিনি আবার এসে বসলেন তখন সাহাব জিজ্ঞেস করলো নিয়ে রাসেল আপনি নামাজ পড়ে সবসময় একটু আমাদের দিকে ফিরে বসেন আসতে দিলে উঠেন তাসপি পড়েন জেকের পড়েন দোয়া পড়েন আজকে খুব তাড়াহুড়া করলেন এরকম তো কোনো সময় করেননি কোনো ইমার্জেন্সি কিছু হয়েছিল কোনো জরুরি কিছু তিনি বলে যে নামাজের ভিতরে আমার মনে পড়েছিল আমার ঘরে বাইতে মালের একটা বিশেষ কিছু একটা দামি সম্পদ রয়ে গেছে আমি চাই না আমার ইন্তিকাল হয়ে যাবে আর মোহাম্মদের ঘরে এই সম্পদ থেকে যাবে নামাজের পরে তাসমি পড়ার সময় তিনি দেননি সেটাকে এনে বিতরণ করার কর্মসূচিতে ঢুকে দিয়ে তারপরে তিনি শান্ত হয়েছেন তেতে আমরা কি বুঝি যে কীভাবে রসুলুল্লা সাল্লি সাল্লাম এই সম্পদের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন এখন এরপরে হচ্ছে হাজির তিনি যেটা বললেন আজকে দুনিয়ার মধ্যে তারা অনেক সম্পদের অধিকারী অনেক বড় ধনী হিসাবে লোকরা তাদেরকে জানে যা মত তারা হবে সবচেয়ে গরিব সবচেয়ে অসহায় সর্বহারা তারা হবেন সর্বহারা কারণ কি দুনিয়ার মধ্যে সম্পদ ছিল এই সম্পদকে তারা দুনিয়ার জন্য জমা করে করে নিজের জন্য ব্যবহার করে করে শুধুমাত্র কল্যাণের কোনো কাজে না লাগিয়ে নেই অর্জনের যে কত তরিকা ছিল সবগুলোকে মিস করে তারা এই সম্পদ তো কিছুই নিতে পারেনি তারা যদি আল্লাহ দান করতো এই সম্পদ তাদের অ্যাকাউন্টে জমা হয়ে যেত আখেরাতের জন্য কিন্তু সে অ্যাকাউন্টে জমা হয়নি সব দুনিয়ার অ্যাকাউন্টে রয়ে গেছে খালি হাতে যেতে হয়েছে তাই তিনি বললেন যারা বড়ো বড়ো ধনী কেয়া মতে হবে তারা সবচেয়ে বড়ো গরিব তবে যদি কেউ এরকম সম্পদ পাওয়ার পরে ডানে বামে পেছনে চতুর্দিকে দিতে থাকে দিতে থাকে দিতে থাকে তাহলে অবশ্যই সে গরিব হবে না সে কেমতেও ধনী হবে হে ধনী সম্প্রদায় যাদেরকে আল্লাহ তালা এই নিয়াম দিয়েছেন আপনি শুধু দুনিয়াতে ধনী হতে চান না আখেরাতেও ধনী হতে চান এই সিদ্ধান্ত নিতে হবে আখের হাতে ধনী হতে হলে দুনিয়াতে আপনার ধনকে সম্পদকে আপনার অর্থ করিকে গরিব অসহায় এবং মাহরুম বঞ্চিত লোকদের জন্য বেশি করে দান খয়রাত করুন এবং আল্লাহর রাস্তায় দান করতে থাকুন দান করতে থাকুন যেভাবে অসমানরা দিয়ে আল্লাহ তারা আহ দান করতে থেকেছেন তাহলে আপনার কোনো চিন্তা নেই আপনি দুনিয়াতেও ধনী হলেন আখেরাতেও ধনী হয়ে গেলেন সুফান আল্লাহ কত সুন্দর কিসমত আপনার কিন্তু আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন আপনি শুধু দুনিয়ার ধনী হওয়ার চিন্তাই করলেন আখেরাতে ধনী হইতে চাইলেন না তাহলে আপনি কি ঠকাঠকলেন আপনি সর্বহারা হয়ে গেলেন আজকে টের পাচ্ছেন না কিন্তু আখেরাতে ঠিকই টের পাবে আবুদার রাজি আল্লাহ আনহু বলেন এরপরে তিনি আমার কাছ থেকে একটু দূরে চলে গেলেন বলে গেলেন যে আবুদার তুমি এখানে থাক আমি একটু আসি এখান থেকে নড়ো না আমি আসার আগ পর্যন্ত তিনি থাকলেন এরপরে রসুলুল্লা সাল্লু আলসালাম ওনার কাছ থেকে একটু দূরে চলে গেলেন তিনি বলেন রাতের অন্ধকারে ওনাকে আর দেখা যাচ্ছিল না আমি অপেক্ষা করছি হঠাৎ করে আমি আওয়াজ পেলাম আওয়াজ পেয়ে আমি তখন একটু ভয় পেয়ে গেলাম আশঙ্কায় পড়ে গেলাম কেউ কেউ ওনাকে আক্রমণ করে বসল কিনা আওয়াজ পাওয়া গেছে কিন্তু জিনিসটা কি শব্দটা ভালো করে তিনি বুঝেননি সেই জন্য তিনি কিছু আশঙ্কায় থাকলেন চিন্তা করলেন আমি এগিয়ে যাই যদি কেউ ওনাকে অ্যাটাক করে থাকে তাহলে আমি ওনাকে হেল্প করবো আবার মনে করলেন না তিনি তো বলেছেন তুমি নড় না এখান থেকে আমি আসার আগ পর্যন্ত আমি আবার থেমে গেলাম যে ওনার নির্দিষ্ট পালন করতে হবে সাহাবির স্পিরিট দেখেন যেটা আল্লাহ নবী বলবেন এটা করো সেটা করতে হবে এটা করো সেটা করা যাবে না ওনারা প্রত্যেকটি কথাকে এভাবে সিরিয়াসলি নিয়েছেন ওনার ইন্তেকালের পরেও হাদিসে কি এসেছে কোনো সাহাবি নবী করিম সাল্লাম বলেছেন এই কাজ করো ওনারা এই কাজ করতেন এই কাজ করো না ওনারা ওই কাজ কখনো করতেন না কোনো দিন আল্লাহ এবং তার রসুল অবাধ্য হওয়া যাবে না কোনো নির্দেশকে অমান্য করা যাবে না শরীরের প্রত্যেক যে হুকুমকে পালন করতে হবে এইভাবে আল্লাহতালা ওনাদেরকে এই স্পিরিট দান করেছিলেন তাই তিনি আর থেমে গেলেন আর গেলেন না এরপরে এক পর্যায়ে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম যখন ফেরত আসলেন এসে গেলে আমি জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম আপনার ব্যাপারে এটা আওয়াজ পেলাম আপনাকে কেউ আক্রমণ করলো কি না আমি চিন্তা করলাম যাই কিন্তু আপনার কথা মনে পড়ে আবার থেমে গেলাম আপনি বলেছেন আমি যেন না আপনি আসার আগ পর্যন্ত তাই আমি আর যাইনি তখন তিনি বললেন তুমি কি জানো কিসের আওয়াজ কার আওয়াজ কার শব্দ শুনেছিলা। আমি তো জানি না তখন তিনি বললেন তিনি জিব্রাই রহিসালু আসসালাম এসেছিলেন আওয়াজ নিয়ে একটা বক্তব্য নিয়ে সেই বক্তব্যটা তখন তিনি তাকে শোনালেন এটা হচ্ছে হে নবী আপনার উম্মতকে একটা সুন্দর সুখবর শুনিয়ে দিন আপনার উম্মতের কেউ যদি এমন অবস্থায় ইন্তিকাল করে যে সে আল্লাহর সঙ্গে শরীর করে না সে ছাড়া যদি ইন্তিকাল করতে পারে তবে ঈদের ভিত্তিতে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে তখন আমি বললাম ইয়া আসল আল্লাহ সব উম্মতের সবাই কি রকম একেবারে এত নেড় হয়ে যাবে কেউ কেউ করতে পারে কোন কোন কবিরা গুণা করতে পারে জেনা করে যদি ব্যবিচার করে যদি তিনি বলেন যে হ্যাঁ জেনা ব্যবচার করলেও জানলাতে চলে যাবে এটাতে একটা বড় প্রশ্ন থেকে যায় যে জেনা ব্যবচার করলেও জান্নাতে যাবে তাহলে তো এই বড়ো বড়ো কবিরের গুণার থেকে আর বেঁচে থাকার দরকার কি খালি একটু তৌহিত থাকলেই হয়ে গেলো শরীর না করলেই হয়ে গেল তাহলে আর কোন গুনার ব্যাপারে চিন্তা করা লাগবে না আমরা এই কথা বাকিটুকুন শুনব ইনশাল্লাহ আরেকটি সেশনে এই কথার साधारण मानूष छात्र अति मानविकमता जेमन तेज गए खबर जानत तो ये धारणा कत दूर सठीक রাসুল্লা সাল্ল্লা আলী আসসালাম মানুষ ছিলেন অনেকে ওনাকে মানুষ মনে করেন না অন্য কিছু মনে করেন তো মানুষ তো সবাই তিনিও মানুষ সব নবীরাই মানুষ স্বয়ং আমাদের যিনি আদি পিতা আদমা আলাইসালাম তিনিও মানুষ মানুষের ঊর্ধ্বে কেউ নন কিন্তু তার সঙ্গে যেটা যোগ হয়েছে প্রত্যেক নবী যে তারা নবী হওয়ার কারণে অসম্ভব মর্যাদার অধিকারী হয়েছেন তাদের কাছে ওহাই এসেছে সাধারণ মানুষের কাছে ওহাই আসেনি এই সেন্সে ওনারা সাধারণ মানুষ নন অসাধারণ মানুষ কিন্তু অসাধারণ মানুষ হতে গেলে আবার কি আল্লাহ তালার কোনো গুণ অর্জন করেছেন কি নাউজিল্লা যে তিনি গায়েব জানেন তিনি কাউকে উপকার করতে পারেন কাউকে ক্ষতি করতে পারবেন সমস্ত উপকার ক্ষতির মালিকানা গায়েব জানার মালিকানা কাউকে জাননাতে জাহান্নামে নেওয়ার মালিকানা এমন কি কাউকে সুপারিশ করার মালিকানা সব আল্লাহ তালার হাতে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লি সাল্লামকে পারমিশন দেবেন এবং তিনি দোয়া করলে আল্লাহ তালা কবুল করবেন কিন্তু ওনার হাতে আল্লাহ তালা কোনো ক্ষমতা দেননি এই কথা নবী করিম সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তালা বারে বারে বলেছেন আপনি বলে দেন ইনামায়না শারুফ মেসলুকুম আমি তোমাদের মতোই মানুষ তবে একটা পার্থক্য আছে সেটা কি আই ওহাইয়াইলাই আমার কাছে ও আসে তোমাদের কাছে ওহি আসে না এই কারণে যে আপনি বলে দেন যে আমি নিজের জন্য কোন কল্যাণ ক্ষতির কোনো ক্ষমতা আমার হাতে নাই সব ক্ষমতা আল্লাহ তাল হাতে লা আমি কোন গায়েব জানি না যিনি গায়েব জানেন তিনি হচ্ছেন আল্লাহ আলিমুল গাইবাদ এইটা হচ্ছে তাহাই রাসুল উল্লা সাল্লা অবশ্যই সঈদুল মুরসালিন সমস্ত মানব জাতির শীর্ষে অবস্থান দিয়েছেন সমস্ত নবীদের তিনি সর্দার বিরাট সান আল্লাহ তালা ওনাকে দিয়েছেন কিন্তু তার অর্থে এই নয় যে তিনি আল্লাহ তালার কিছু সান গ্রহণ করে ফেলেছেন নাউজ বিল্লা যখন কোন মানুষ ওনাকে গায়েব জানেন তাকে ভালো মন্দির ক্ষমতা দান করেন এই জাতীয় সেফাতগুলো যোগ করা শুরু করে যা যেগুলো আল্লাহ তালার সেফাত তখন কিন্তু সেরেক হয়ে যায় আর তো অভিয থাকে না তো অনেক মুসলমান ভাবাবশত জ্ঞানের কমতির কারণে রসুল্লাহ সাল্লা সঙ্গে মহাব্বত করার দাবি করতে গিয়ে মহাব্বতের বিপরীত কাজ করে বসে সেখানে সেরেক করে বসে তো এটা অত্যন্ত সাবধানতার বিষয় যে আমরা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে আমাদের জানের থেকে বেশি মহাব্বত করবো আমাদের পিতা থেকে বেশি মহাব্বত করবো কিন্তু মহাব্বত করতে করতে ওনাকে আল্লাহ তার কোনো উলুহয়াতে সানে বসানো সেরেক হয়ে যাবে তিনি এই কথা বলেছেন দেখো এরকম বাড়াবাড়ি করানো আমাকে নেই যেভাবে মারিয়ামের সন্তান ঈসা আল্লাহ নিয়ে খ্রিস্টানরা বাড়ি করতে গিয়ে আল্লাহর সানে বসিয়ে দিয়েছে এখন তারা মনে করে তাদের মাহবুদ হচ্ছেন ঈসা আল্লাহ আমাদের মাবুদের কোনো সেফাতকে কোনো বাখলুক দেওয়া যাবে না এমনকি রাসুল উল্লাহ সাল্লাহসাল্লামকেও আল্লাহ তালা কোন সেফাত দেওয়া যাবে না তাহলে সেরে হয়ে যাবে আর তাও থাকবে না এই কথাটা আমরা পরবর্তী পর্যায়ে আরেকটি স্টেশনে নিয়ে আসবো ইনসা আল্লাহ তালিসের বাকি অংশ সেরে কেমন তাহিদ সংক্রান্ত আজকে মতো আমাদের এখানেই আমরা সমাপ্ত করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত Allah <laughs> al-sharwal. <laughs> সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার এক এক তিন দুই তিন শূন্য এক জি ডি তিন শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিফ মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা